আবদুল্লাহ ইবনু উমর রদিয়াল্লাহ তৌলা নাফি রহমতুল্লা আল্লাহকে বলেছেন নাবী সাল্লাহু আলি সাল্লাম শারাফুর রওহার মসজিদের নিকট ছোট মসজিদের স্থানে সালাত আদায় করেছিলেন নাবী সাল্লাহু আলি সাল্লাম যেখানে সালাত আদায় করেছিলেন আবদুল্লাহ রজিয়াল্লাহ তাল্নু সে স্থানের পরিচয় দিতেন এই বলে যে যখন তুমি মসজিদে সালাতে দাঁড়াবে তখন তা তোমার ডান দিকে আর সেই মসজিদটি হলো যখন তুমি হতে মক্কায় যাবে তখন তার ডানদিকে রাস্তায় এক পাশে থাকবে সে স্থান ও বড় মসজিদের মাঝখানে ব্যবধান হল একটি ঢিল নিক্ষেপ পরিমাণ অথবা তার কাছাকাছি